আয়সার রাজে আলাহু তালান্নাতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাল্লাল্লাহ আলসালাম অন্তিম পীড়িতাবস্থায় তার কন্যা ফাতিমা রাজে আলাহু তালান্নাহাকে ডেকে পাঠালেন অতপর চুপি চুপি কী যেন বললেন ফাতিমা রাজে আলাহু তাল্হা তা শুনে ফেললেন অতপর আবার ডেকে তাকে চুপি চুপি আরও কী যেন বললেন এতে ফাতিমা রাজিল্লাহ তালানহা হেসে উঠলেন আয়সার রাজু তালান্নাহা বলেন আমি হাসি কান্নার কারণ জিজ্ঞেস করলাম